ইবনে উমর রাজি আনহু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের উদ্যোগ না নেয়